পরিণাম সম্পর্কে সতর্ক সাবধান করেছেন জানার কুম যদি তোমরা আল্লাহ বলছেন যে স্মরণ কর তার সুক্রিয় আদায় করতে হবে সবচেয়ে তো বড় অনগ্রহকারী এহসানকারী রহমান রহিম দাতা আলু আহাব আল্লাহাবুল আলমী তার সর্বপ্রথম সুক্রিয়া আদায় করতে হবে যথাযথ সুক্রিয় করতে হবে যেইভাবে সুক্রিয় তারপরে আল্লাহর বান্দারা যাদের এহসান অনুগ্রহ রয়েছে আমাদের ওপর তাদের সুক্রিয় আদায় করতে হবে এখানে বলা হয়নি কার সুক্রিয়া লাইন সাকার তোমরা যদি সুক্রিয়া আদায় আল্লাহ রবুল্লাহ আলমিনের শুক্রিয় আদায়ের পরে পিতা মাতার বিশেষভাবে সুক্রিয়া আদায় করতে হবে লক্ষ্মানো আর তোমার পিতা মাতার সুক্রিয় করবেন সৃষ্টিকর্তা আর আমাদের পৃথিবীতে অস্তিত্ব পাওয়ার আশার মাধ্যম আল্লাহ রবুল্লা আলমীর পরে এবং তাদের মাধ্যমে আমাদের প্রতিপালন তর্বিয়ত হয়েছে পিতা মাতার সুক্রিয় আদায় করতে বলা হয়েছে যার যতটা এবাদত আর শুক্র আর সব দুটো কথা বিশেষ মনে আর এই মানুষের দুটো অবস্থা ছাড়া তৃতীয় কোনো অবস্থা নেই ওই আলহামদুলিল্লাহ শুধু মুখে না অন্তর থেকে কাজে করবে আর যদি কষ্টদায়ক কোনো কিছু আসে জীবনে তাহলে ধারণ করা শুক্রে কহস নেই বাদ আইন সাকারতুম তোমরা যদি শুক্রিয়া দেয় করো লা অবশ্যই অবশ্যই আমি তোমাদের বৃদ্ধি করে দেব করলে দুটো লাভ হয় একটা হচ্ছে আল্লাহ বৃদ্ধি করবেন যেই নিয়ামত আল্লাহ দিয়েছেন সেটা কেউ বাড়িয়ে দেবেন আল্লা আর একটি হচ্ছে যে যে নিয়ামত আল্লাহ দিয়েছেন সেই নিয়ামত স্থায়ী হবে তার স্থায়িত্বকে বাড়িয়ে দেবেন সেটা টিকে থাকবে ধ্বংস হয়ে যাবে না ছিনিয়ে নেওয়া হবে না হাত ছাড়া হয়ে যাবে না অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমাদের কাছে যে নিয়ামত গুলি আছে সেগুলি যাতে করে থাকে সবসময় থাকে যতদিন পর্যন্ত আছে এটা সবার মনের কামনা বাসনা এটা হাসিল হওয়া দমাম স্থায়িত্ব আসবে নিয়ামত আর যে নিয়ামতগুলো আল্লাহ দিয়েছেন সেগুলি বৃদ্ধি করবেন যা দেননি এখনও ঘাটতি আছে প্রয়োজন আছে সেটা আল্লাহ বৃদ্ধি করবে মানে নিয়ামতের পরিমাণও বৃদ্ধি করবেন নিয়ামতের কোয়ালিটি ধরনও বৃদ্ধি করলে আজ এদানটা অবশ্যই সবারই কেনা চাই যে তার নিয়ামত গুলি ফেড়েছে কেনা চাই যে তার নিয়ামত স্থায়ী হোক আল্লাহরবুল্লাহ আলোচনা আমাদেরকে মনের আশা যেমন তেমন কাজ করা তো অভিযান করে জেনে রাখ যে আমার আজাব নিঃসন্দেহে আমার আজাবাদি বড় কঠিন নিশ্চয় আর লাশাদি অবশ্যই এখানে তাগিদ করা হয়েছে যেমন বৃদ্ধি করার ক্ষেত্রে নিয়ামতের সুখরিয়া আদায় করতে হবে বিভিন্ন ভাবে আমার বিভিন্ন আলোচনা আছে সংক্ষেপে তিনটি দিক অন্তর থেকে জবান দ্বারা এবং কাজে কর্মে অঙ্গ প্রতঙ্গ দিয়ে এটুকু বললাম আর একটি কথা মনে রাখবেন আল্লাহ আল্লাহ ব্যবহার করা আল্লাহ সুবাহ আনুগত্যের কাজে ভালো কাজে বৈধ কাজী আল্লাহর নিয়ামত গুলি ব্যবহার করা আল্লাহর দানকে যেন আমরা হারাম কাজে ব্যবহার না করি পাপের কাজে ব্যবহার না করি সেটা ধন সম্পদ হোক কম পক্ষে বৈধ কাজে ব্যবহার আর বৈধ কাজে যেন অপবায় অপচয় না হয় না তো শয়তানের ভয় হারাম কাজে মোটেই না নেকির কাজে সবের কাজে দুনিয়া আখেরাত সুন্দর হবে রকম কাজে আল্লাহ নিয়ামত কে ব্যবহার করা আল্লাহ রবীন্দ্র আপনার এই ধন সম্পদ দিয়ে জাতি করে কিছু নেকির ব্যালেন্স বাড়াইতে পারে আল্লাহ রবুল্লা আলম একটি বড় নিয়ামত হচ্ছে নেতৃত্ব যাদেরকে আল্লাহ নেতৃত্ব দান করেছেন রাষ্ট্রীয় নেতৃত্ব বিশেষভাবে আর যে যেখানে আছে নেতৃত্বে এই যে নেতৃত্ব আল্লাহ দিয়েছেন ক্ষমতা দিয়েছেন এটি আল্লাহ নিয়ামত এই নিয়ামতকে আল্লাহ সন্তুষ্টির কাজে নেকির কাজে ব্যবহার করা এই নয় যে ক্ষমতা আছে সুতরাং যা ইচ্ছা তাই করে নেবো হারাম করে নেব অন্যায় করব সীরকের রাস্তাকে প্রশস্ত করে দেব ध्वस कर सब चेत बड़ नासक अकृतज्ञता हम शुफर সুতরাং সিল্কের দিকে কারো নেতৃত্ব যদি ছেলে দেয় এই নেতৃত্বের এই নিয়ামতকে যদি ব্যবহার করে সিল্কের রাস্তাকে প্রশস্ত করে তা দিয়ে তাহলে সবচেয়ে বড় অপরাধ করল এবং সবচেয়ে বড় আল্লাহ না সুকরি করল বেদাতের প্রচার প্রসারে বেদাতে রাস্তা খুলে যায়। সেটা যেভাবে হোক না এখানে যে কোনো বিদাত হোক না কেন শিল্ক বহুমুখী শিল্প রয়েছে কিন্তু মূলত শিল্প মানব জাতির মাঝে ছড়িয়েছে দুটি পদ্ধতিতে একটি হচ্ছে মূর্তির মাধ্যমে এই ভাস্কর্যের মাধ্যমে আর একটি হচ্ছে এই কবর পাকা করার মাধ্যমে এই দুটো রাস্তা যারা প্রশস্ত করে তারা আল্লাহ রব্দুল্লাহ আলমিনের চরম নাশকের বুঝা আল্লাহ রব্লা ধন সম্পদের নিয়ামত যেন ছিনিয়ে নেন নিরাপত্তার নিয়ামতকে আল্লাহ যেন ছুঁ না নেন শান্তির জায়গায় অশান্তি যেন না বিরাজ করে সুখের জায়গায় দুঃখ নজর চলে আসে সুদিনের জায়গায় দুর্দিন না চলে আসে আর যে ধন সম্পদের প্রাচুর্য রয়েছে সেই জায়গায় যেন দারিদ্র না চলে আসে আর নেতৃত্বের জায়গায় যেন জীবন জীবনযাপন না করতে আল্লাহ আল্লাহাবুল্লাহ যেন বোঝা তৌফিক দান করে